যখন তোমরা একজন আরেকজনের সাথে কোন ঋণের বিষয় নিয়ে বা টাকা পয়সার বিষয় হোক বা অন্য কোন বিষয় হোক যদি এরকম দুজনের মধ্যে কোন লেনদেন হয় ইজালিম মুসাম্মা একটা সুনির্দিষ্ট সময় পর্যন্ত এখন যারা লিখবেন মানে দলিল দাতা দলিল গ্রহিতা দুইজনে মূর্খ মানুষ লেখাপড়া দাঁড়ানো কেমনি লিখবে আল্লাপ বলতে না বিলে আদলে একজন ন্যায় পরায়ণ কাতক দিয়ে ন্যায় পরায়ণ লেখক দিয়ে তোমরা লেখাই নিবে ন্যায়পরায়ণ লেখক না হইলে ওই দাতা বলছে একটা গ্রহিতা বলছে একটা এরকম এজন্য আল্লাহ কাত এবং আদল ইনসাফকারী লেখক মানে দাতা যেটা বলবে দাতার কথা অনুযায়ী লিখবে না লিখবে কার কথা অনুযায়ী গ্রহিতার কথা কিন্তু দাতা সাক্ষী থাকবে দাতার সামনে গ্রহিতা বলবে আর উনি লেখক লিখবে আপনি তো ডিগ্রি পাশ করছেন বিএ করছেন আগের যুগে কিন্তু মানুষ লিখতো যে নামের শেষে বিয়ে লিখত অনেকের নামের সাথে কারণ গ্রামের মধ্যে বিয়ে থাকতো একজন বা দুইজন তখন বিএনপি সেই যেন কখনো অস্বীকার না করে যে না আমি লিখতে পারবো না এই কথা যেন না বলে যে যাকে যার মধ্যে লেখার যোগ্যতা আল্লাহ দিয়েছেন সেই অবশ্যই লেখে দে। ফাল ইয়ে সেই জন্য লিখে দে আর তোমরা লিখার ক্ষেত্রে আল্লাহকে ভয় করবে কোন কিছু কম বেশি করবে না লেখার সময় একজনে বলছে যে আমি আমি দলিল গ্রহিতা এক লক্ষ টাকা গ্রহণ করলাম সে টাকা গ্রহণ করলাম যদি ওই দলিল গ্রহিতা ইন যদি সাফি হান এটা বলার মত্যতা নাই আদল সেই একজন ইনসাফকারী ওয়ালি তার পক্ষ থেকে নিয়োগ দিবে সে তার পক্ষ থেকে একজন অভিভাবক একজন ওয়ালি পুরুষ মানুষ কেন বললেন নারীদের সাক্ষ্য আর পুরুষের সাক্ষ্য এই দুই সাক্ষর মধ্যে পার্থক্য আছে কারণ নারীদের সাক্ষের মধ্যে কিছুটা দুর্বলতা আছে এটা নারীদের ইচ্ছা কৃত দুর্বলতারা এটা আল্লাপাক এখানে আল্লাপাকেন নাই অথবা ছোট করেন সচক্ষে তিনি দেখেন নাই শুনছেন কারো কাছে সেটাকে উনি বিশ্বাস করে বসে থাকতে পারেন কিন্তু একজন পুরুষ তার কাছে ওইটা বিশ্বাস হবে না যতক্ষণ না সেটা সচক্ষে দেখবে আরো অনেকগুলা কারণ আছে এসব কারণে আল্লাহ পাক বলছেন দুইজন পুরুষ সাক্ষী রাখো বা ইলাম এমন জায়গা যে জায়গায় তুমি দুজন পুরুষ সাক্ষী পাচ্ছ না বা আমরা অতাম সেখানে একজন পুরুষ আর দুজন নারী সেখানে একজন পুরুষ রাখবে আর দুজন দলিল উভয় পক্ষ এই সাক্ষীদের ব্যাপারে সন্তুষ্ট এদের মধ্যে একজন যদি ভুলে যায় আরেকজন তাকে সেই বিষয়টা স্মরণ করিয়ে দিবে একাধিক সাক্ষী রাখতে হবে সাক্ষীদেরকে যখন আহ্বান করা হবে ডাকা হবে তখন তারা যেন অস্বীকার না করে সাক্ষীদেরকে বললো ভাই আজকে আসার পরে এখানে সালিশ হবে আপনি তো আমার সাক্ষী আসবেন সাক্ষী বলবেন যে আরে তোমার জায়গা জমি যেদিকে যাবে আমি নাই আল্লাহ বলছে খবরদার সোহাদা যখন তোমাদেরকে এরকম ডাকা হবে তখন তোমরা অস্বীকার করবে না যদি একটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত তোমাদের চুক্তি হয় খবরদার সেই কাজটি ছোট হোক বড় হোক তোমরা লিখে রাখার ব্যাপারে তোমরা গাফলতি করবে না অনেক সময় বলে যে এটা ছোট জিনিস এটা লিখে রাখার দরকার আল্লাহ বলছে এটা ছোট খাটো ব্যাপার হোক বা বড় ব্যাপার হোক কোন বিষয়ে তোমরা বাদ দিবে না আল্লাহর এবং সাক্ষ্যদানের জন্য সবচেয়ে মজবুত সাক্ষ্য দান আর এটা কোন সন্দেহ যুক্ত না হওয়ার ব্যাপারে সাথে সাথে লেনদেন এটার কোন বাকিও নাই কোনো কিছু নাই আল্লাহ বলছেন রকম যদি হয় সেটা আর লিখে রাখারও দরকার নাই দরকার নগদ পেঁচাকে সেটা তো আর সাক্ষীরও দরকার নাই ব্যবসা লিখে রাখাও দরকার সাক্ষী রাখ যদি নগদ লেনদেন কিন্তু যদি সেটা তাবা সেটা যদি কোন ধরনের বায়াতের মতো হয় চুক্তির মতো হয় চুক্তির মতো মানে যে তুমি আমাকে অমুক দিন এই জিনিস এই মাল দিবা কোম্পানির এরকম চুক্তি হয় ওয়ালা শাহিদ আর খেয়াল রাখতে হবে লেখক আর সাক্ষীরা যেন ক্ষতিগ্রস্ত না হয় অনেক সময় লেখক আর ক্ষতিগ্রস্ত দিয়ে বিপদগ্রস্ত হয় যে লিখে দিছে আর যে সাক্ষী তারা দিয়ে সমস্যা করে আল্লাহ না যদি এরকম হয় তাহলে সেটা হবে তোমাদের জন্য ফাঁস বড় ধরনের ঘুণার কাজ ও শিখিয়ে দিলেন আর সব ব্যাপারে আল্লাহ ভালো করে জানেন কিন্তু এমন জায়গায় সফরে আস যেখানে কোনো লেখক পাইতেছ না লিখে দিবে এরকম লেখক তখন তোমরা বন্ধক রাখো সেখানে কি করবা লেখার দরকার নেই সেখানে বন্ধক রাখো সেখানে ওই বন্ধকটাই ওই দলিলের কাজ করবে যখন সে তোমার টাকাটা ফেরত দিবে তার জিনিস নিয়ে যাবে আর যতদিন টাকাটা ফেরত দিবে না জিনিসটা তার কাছে থাকবে তাহলে এটাও একটা দলিল যেটাকে বা রিহা